দুল্লাহ নহমদ্ হোনস্তমিন عليه والا اعوذ بالله من شرور امحسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له والا لا اله الا الله وحده لا شريك لا ونشهد أن محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليماً كثيراً كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم صدق الله مولان العظيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون إليه أحب من والده وولده والناس أجمعين أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صلي على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله واصحابه وبالك وسلم اللهم صلي على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارک على محمد وعلى آل মোহাম্মদ কমা বাবকিমি কাহিদ সম্মানিত হাজির মজলিস কুরান করিমের সূরতল আহজাব আয়াত নম্বর বারো এই আয়াতের প্রথম অংশটি আমি তিলাওয়াত করলাম এই আয়াত শরীফে আল্লাহ পৃথিবীর মানুষকে তাদের নবীন অবদান অনুগ্রহ কি পরিমাণ বিশ্বের মানুষ মানব জাতির উপরে আছে তাহা আল্লাহ পাক শরণ করিয়ে দিচ্ছে তিনি বলেন আমি তো আল্লাহ আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে অনেক নেয়া দিয়েছি তোমার বড়ির দিকে তাকিয়ে দেখো তোমার অঙ্গ দিকে তাকিয়ে দেখো হে মানুষ তোমার সাড়ে তিন হাজ বড়ির ভিতরে প্রয়োজন নাই শুধু মুখমন্ডলীর দিকে তাকাইলে তুমি আমি আল্লাহ পরিচলা করতে পারবে আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোমার বড়িকে সৃষ্টি করে আমি তার ভিতরে রুখ দিয়েছি আত্মা কিন্তু তোমার ইহকাল পরকালের সর্বরকমের কল্যানের জন্য আমি আল্লাহ একজন মহান নবী রসুল প্রেরণ করেছি সেই নবী সেই রসুল তোমাদের উপরে কি ধরনের অবদান রেখেছে তা তোমরা স্মরণ করলে আমি আল্লাহর আর সন্তুষ্টি আর কল্যাণ লাভ করতে পারব আল্লাহ আজকে পৃথিবীতে মানুষ দুনিয়ার মধ্যে এসে খালেককে চিনে না মান রব তোমার সৃষ্টিকর্তাকে অনেক লোক নো গ আমি এমনিতে আসছি সৃষ্টিকর্তা আমার আল্লাহ বারবার কোরআন অবতীর্ণ করেন আসমানি কত কিতাব দুনিয়াতে পাঠিয়েছেন কত নবী রসুল পাঠিয়েছেন বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য খবরদার মিসগাইড যেন আহ দুনিয়ার মধ্যে গিয়ে আমি আল্লাহকে চিনারা দি তোমার একজন খালেক আছে তোমার মালিক আছে সমস্ত নিয়ামত দৌলত দেয়ার মালিক আল্লাহ সে আল্লাহকে স্মরণ করিয়ে দুনিয়ার জীবনে এই আয়াতের মর্মটা বোঝার জন্যে কোরআন হাদিস থেকে আমাদের পরিচয় আগে জানতে হবে মানুষের পরিচয় আলমের পরিচয় আল্লাহ কোরআন মানব জাতির চারটি জগৎ আছে এক জগৎ আলমে আলোয়াহ বলা হয় হাদিসের বাসায় রুহের জগৎ ধারের জগৎ আলমে দুনিয়া পৃথিবীর জীবন বর্তমানে আমরা যেখানে বিরাজ করছি আরেকটি জগত আলমে বার্জাত কবরের জগত আরেকটি জগত আলমে লাহু তথা পরকাল আখেরাতে एक प्राणी मानुष मानव जति चार जगत सबग अतिक्रम करकाले जगते गए चिरस्थायी स्टार आज तरह जगत थे भ्रमण शुरू करहस्ते जा रहमते आल्ला पार जुदी बेहस्त दान करें যাওয়ার পরে আর শেষ নাই জীবনে আসলাম করতে গেছি তারপরের জগত কি লাস্টে আমার গন্তব্যস্থাপন এই চারটা জিনিসকে কোরআন হাদিস বড় সবিস্তার আলোচনা করেছে এটা এই আলোচনা করেছে যাতে মানুষ বুঝে মায়ের কোলে জন্ম লাভ করে নিঃশ্বাসী আগ পর্যন্ত আমার জীবন লাইফ শেষ আর পরকালে কিছু নাই নাই কোনো কবরের জগৎ নাই কোনো হাঁসের ময়দান নাই কোনো আখেরা নাই কোনো জান্নাতারে জাহান্নান এই সমর্থক দুগাই যেন না পড়ে আল্লাহ আরকুল আলমিন নবীদের মাধ্যমে বার বার এই জগৎগুলোকে স্মরণ করে এরপর আল্লাহ আমার নবীর অবদান যদি তুমি অস্বীকার করো শুধুমান আমার নবী তোমার আত্মার জগতে অবদান রেখেছে বিরাট অবদান এই দুনিয়ার জগতে অবদান রেখেছেন তিনি বিরাট অবদান অবদান আছে কেমন নবীর অবদান বলে শেষ করা যাবে না সময় তো সবসময় কম থাকে জগতে অবদান হল ওয়াহি আল্লাহ কোরআনে বলছেন তার মালিশ করে দিয়ে আমি আল্লাহ পৃথিবীর সমর্থক মানুষগুরু আর আদম নবীর পিঠ থেকে আমি বের করেছিলাম আমি আল্লাহ আমি পারি আমি কুদুর মালি আদম থেকে বের করেছেন তার ডাইরেক্ট সন্তান গুলোকে সন্তানগুলো সন্তান এবার প্রত্যেক সন্তানের রূপ থেকে পরবর্তীতে পণি আদম পর্যন্ত আসবেন সকল মানব জাতির আত্মাগুলোকে আল্লাহ কোরআনে বলছেন আমি আদম থেকে আদমের মাধ্যমে বের করে ওয়া নমান নামে বিশাল এক ময়দানে মাঠে সব রোগগুলোকে একত্রিত করছেন এইটা রুহের জগতের কথা আজকাল মানুষ যাহা দেখে তাহা বিশ্বাস করে রুহের জগৎ দেখি নাই বিশ্বাসও করে কিন্তু কোরআন যারা মানে যারা মুসলমান আমার নবীকে যারা মানে তারা এইগুলা অমান্য ইমানে থাকবে না আমি আমার সৃষ্টি যখন আমি যখন দুনিয়াতে জন্ম ভূমিষ্ঠ হয়েছি আমি তো দেখিনি বিশ্বাস করি তো এটা মা আমার বাবা এর থেকে বেশি আমার আসুক বা না আসুক আমার দৃষ্টিশক্তি দ্বারা পড়ুক বা নাই পড়ুক কথাগুলো বাস্তব আমাদের সকলে আর থাকে আল্লাহবা একত্রিত করে বলেছিলেন আমি কি তোমার প্রভু নই প্রশ্নের উত্তরে সমস্ত উন্মত নয় শুধু প্রত্যেকটি নবী এবং উম্মত প্রত্যেক নবীর উম্মত সকলের প্রতি মোহাম্মদ রসুল্লার সবচেয়ে বড় অবদান হল তার শ্রী রুহুল মানির মধ্যে লিখেছেন হাদিস সংকলন করেছেন আল্লাহ জিজ্ঞাসা করছেন আল্লাহ দেখুন কেউ জবাব দিতে পারেন আমরা জানি যে আল্লাহ প্রশ্ন করছেন সবাই লাভ দিয়ে বলছি বালা না আপনি আমাদের প্রভু কথা এমন না তার সিঁড়ে রেখে প্রশ্নের উত্তর কেউ দিতে না চুপ রুহের জগতের মাঝখান থেকে একটা আত্মা সর্বপ্রথম বলেছিলেন বালা ইয়ার আল্লাহ আপনি আমাদের রপ কেন আপনি আপনার রপ আপনি আমাদের রক সেই রুহের জবাব আনসার শুনিয়া আত্মার জগতে সব নবীগণ নবীদের উন্ম কে আমি আসবে সকল মানুষের আত্মা ওনার থেকে এই জবাব শিখিয়া আনসার শিখিয়া জবাব দিয়েছিলেন বালাই আরব কেননা আপনি আমাদের প্রভু আবদুল্লাবিন আব্বাসের বর্ণিত হাদিসে আছে। যেই রুটা সর্বপ্রথম আল্লা প্রশ্নের উত্তর দিয়েছিলেন সে রুটা হলে তাহলে আমরা দুনিয়ার কেউ এই জবাব আল্লাহ দিতে পারতাম এটা হলো আত্মার জগতে মুহাম্মদ রসুল সাল্লাহ আলহিসালামের বিশ্ব মানবতার উপরে সবচেয়ে আল্লাহকে বিশ্বাস করো পরকালকে বিশ্বাস কর হাসর বিশ্বাস করো কবর আদার বিশ্বাস করো তুমি যে আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে দেখেছ দেখা ছাড়া কেমন করে বিশ্বাস করো আলী বলেন আলহামদুলিল্লাহ আমি না দেখিয়ে কিছু বিশ্বাস করি না আমি আমার দিয়ে আমার আল্লাহ আমি দেখেছি আমি রুহের জগতে কি প্রশ্ন হয়েছিল কি জব দিয়েছি আমার গানে বামে কেছিল সামনে কেছিল পিছনে কেছিল কার হত্যা ছিল তাও আমার আছে যা কথা বেশি বলার সময় নাই এটা হল এক জগৎ যেই জগতে আমাদের উপরে বড় অবদান অহসান আমাদের নবী মোহাম্মদ রসুলামের সেই তিনি আমাদের শিক্ষা দিয়েছেন আল্লাহ আপনাকে দাঁড়িয়ে রাখা কে শিক্ষা দিয়েছে মাথায় টুপি দেওয়া কে শিক্ষা দিয়েছে সন্নতি জামা পড়া শিক্ষা দিয়েছে মসজিদে আজানের পরে আসতে হবে কে শিক্ষা দিয়েছে রোজা রাখা লাগবে রমজানে কে শিক্ষা দিয়েছে সাতকা দান খেলা করতে হবে কে শিক্ষা দিয়েছে এক কথায় আমার পিতা মাতার মাধ্যমে আমার বড়ির অস্তিত্ব লাভ করেছি আমি আমার অস্তিত্ব কিন্তু আমার পিতা মাতার মাধ্যমে আসে নাই আমি একটা মানুষ আমার বড়ি অস্তিত্ব এসেছে রু আর আত্মা এবং বড়ি এটা মানুষ এই বড়িটা আমার পিতা মাতার কারণেই আমি দুনিয়াতে আসছি ওনাদের মাধ্যমে আমি যে একটা গুণের মালিক হয়েছি আমি নামাজ পড়তে শিখেছি আমি আল্লাহর জিজ্ঞেস করতে শিখেছি কোরআন তীরাবাজ করতে আমি জানি আমি নামাজ পড়তে জানি আমি ভালো কাজ করতে জানি এই সমস্ত সমস্ত ভালো অবদান ভালো গুণাবলীর পিছনে একমাত্র অবদান নবী মুহাম্মদুলসরুল্লাহ বলেন অবদান নয় কি আমার নবী না হতে আজকে তো আমি দুনিয়া তো আসতাম বাইটিক অস্তিত্ব লাভ করতাম আল্লাহ আল্লাপার গুনিয়াতে তার মাহবুব নবীকে প্রেরণ করবেন তাই তো দুনিয়া সৃষ্টি অবদান আমার পৃথিবীতে আসার জন্য আমার নবী অবদান আসার পরে গুণের মানুষ হবার জন্য আমার মাহবুবের অবদান আমার নবী কালমার দাওয়াত না দিতেন আমি তাওই শিখতে পারতাম আমার নবী নামার শিক্ষা না দিতেন আমি নামার শিখতে পারতাম আমার নবী কোরআনী তোমার গ্রহণ করতে হবে সমস্ত গুণাবলী আমার নবী আল্লাহর পক্ষ থেকে এনে দুনিয়ার মানুষকে দিয়েছেন আমার পিতা মাতাদের আর এক ভাষায় মানুষ হলো একটা বাই্যিক মানুষ আর একটা হলো গুণের মানুষ গুনের মানুষের অস্তিত্ব আমার পিতা মাতার মাধ্যমে কেজুর রসুল্লাহ দুনিয়াতে আসলে পিতা মাতো আসতো না আমি বুঝতাম এখানে তাহলে আমাদের নবীল আত্মার জগতে বিরাট অবদান আমাদের দুনিয়ার জগতে বিরাট অবদান আমাদের আমার নবী সমাজ যে কোন মানুষের অধিকার আদায় হয় একটা কুকুর বিড়াল পর্যন্ত নিজের অধিকার থেকে বঞ্চিত না হয় এমন সমাজ ব্যবস্থা কায়েম করার এই পর্গতে আমার নবী শিখেছে শেষ রাত্রে উড়িয়া পানি ফেলে কান্নাকাঁদি করে আল্লাহ রহমত দেশের জন্য আমার উপরে অবতীর্ণ করার ব্যবস্থা করা এই পদ্ধতি আমার নবী আমার চিন আজকে মুসলমান আমরা অনেক কিছু বলে গেছি বাইক শক্তির উপর আমাদের ইমান মুসলমান দোয়া আর দোয়া সেলাহুল মুমেন্ট মুখুল ওই বাদা ইমানদারের বড় বৃহত্তর শক্তি হল আল্লাহ দরবার হাত তোলে অন্তর দিয়ে দোয়া করা এই দোয়ার প্রতি আমাদের অনেকের বিশ্বাস আমরা মনে করি হুজুরকে বললে হুজুর দোয়া করলে কবুল হবে আমার দোয়াকে কবুল হবে অপরাধে আমি দোয়া চাই আরেক হুজুরে গেছে। আমার দানে মানে বামে কেউ নাই আমার আল্লাহ আছেন আমি আছি রাস্তে উঠিয়া সে আল্লাহ দরবার ধরে এমন কান্নাকাটি করব। এমন অপরাধের কথা বলবো অপরাধ চাবো আমার আল্লাহ ক্ষমা করতে চাই না শুধু করোনা পড়লে হবে ইমানদার হইলে হবে তলি হওয়ার দরকার নেই আল্লাহর কাছে দোয়া করতে কাভের বেইমানের দোয়া আল্লাহ কবুল করবে না ইমান তারিমির কাছে ছিল মুসলমান এগুলা কে শিখেছেন হোসেন ওয়াহজয়াজহ আমার আল্লা বলেন ও দুনিয়ার মানুষ সমস্ত মৌমিনের জন্য আমার মাহবুব নবী মোহাম্মদ রসল নিজের প্রাণ থেকে বেশি অবদান আর ওনার স্ত্রীরা ওয়াহজয়াজুহু উম মাহাতনার স্ত্রী উম মাহাতুল মোমিন যারা আছেন তারা বিশ্বের সমস্ত মুসলমানের প্রাণ প্রিয় আম্মা ওনার স্ত্রী আম্মা ইনি তিনি উনিকে আব্বা যানী আমাদের পিতা রুহানি পিতা কোরআন ডাইরেক্ট বলছে ওয়াজ হুম তোমাদের মা স্ত্রী মা হইল হবে পিতা দোষের আত্মার জগতে নবীজির অবদান দুনিয়ার জগতে কবরের জগতে নবীর অবদান শুভান কবরের জগৎ বাদ দিয়ে পৃথিবীতে কেউ বাঁচতে পারবেন না সফর একটা আছে এই জগৎ শেষ নয় মৃত্যু মৃত্যুবরণ করতে হবে নিঃশ্বাস একদিন না একদিন বন্ধ হবেই রানা হইতে হবে বড় জগার কবলের আমার ভাইরা সহজ কথা সবাই বুঝি তারপরে আলোচনা করতেছি যাতে মাঝে মধ্যে আল্লাহ কোরআনে বহু কথা বারবার বলছে কেন স্মরণ করার জন্য স্মরণ আমরা জানি স্মরণ থাকে না আমি যদি এখান থেকে আমেরিকা যাইতে চাই বাংলাদেশের একজন নাগরিক আমেরিকা যাইতে চান এক নম্বর তো পাসপোর্ট আছে পাসপোর্ট বানাইতে হবে ভিসা লাগাইতে হবে টিকিট লাগাইতে হবে কিন খরিদ করতে হবে আরো যাবতীয় কিছু টাকা পয়সা সফরের আমার প্রয়োজন এই দুনিয়া থেকে নিঃশার ত্যাগ করে কখনের আরেকটি জগতে যখন আমি রওানো হব এটা একটা সফর ভ্রমণ এই ভ্রমণেও পাসপোর্ট লাগবে বলেছেন। তোমার আখেরাতের পাসপোর্ট পাসপোর্ট হইলে চলবে না আমেরিকার বিষা লাগবে তাই সে দেশে যাওয়া যাবে কবরের জগতে যাইতে হলে এই পাসপোর্টে বিষা লাগিয়ে বিষা কি হয়ে গেল রসুল কমছেন রসুলের তাজিম এহতরাম আপনার অন্তরে আছে রসুলের মোহাম্মত ভালোবাসা আপনার অন্তরে আছে নবীর আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত আছে বিষয়ালেসপোর্ট আছে করতে হবে ঠিক ফরস বোঝা রাখতে হবে ঠিক জাগার দিতে হবে ঠিক ফরস ওয়াজি সুন্নত এই দায়িত্ব যারা জীবনে নবী উন্মত পালন করলেন তাদের কাছে কেউ বিআইপি ফার্স্ট ক্লাস আমলের গতির মাপজের কারণে কেউ ফার্স্ট ক্লাসের বিআইপি প্যাসেঞ্জার হবে আর কেউ বিজনেস ক্লাসের হবে কেউ ওয়াই ক্লাসের হবে দেখবেন টিকিট হলো আমল নামা আমল কবর বাসী তোমার বন্ধু সাহাবির উপর এখন থেকে জন ফেরস্তা আসিয়াত তাকে উঠেছে বসাইছে বসাইয়া প্রশ্ন করতেছে অর্থাৎ ইমিগ্রেশনের চেক শুরু হয়ে গেছে যেন তাকে ইমানের উপরে তার ইমিগ্রেশনে কোন ডিস্টার্ব না হয় সমস্যা না হয় সেই জন্য বোখালি শরীর এই ব্যক্তিকে ছিল জবাব দাও ভিসা দিক চেক করতেছে ভিজা পাসপোর্ট চেক করছে ভিজা চাকুক চেক করা হলো পাসপোর্ট চেক করা হলো এই তিনটা কাজ করার জন্য কবর তিনটা প্রশ্ন মা রবা কমা দিন উকার ও মা যায় নবীর এত অবদান উন্মতির উপরে যে নবীর উদাহরণ হইল বিদেশের যাত্রীর জন্য বিশাল যেমন গুরুত্বপূর্ণ মুহাম্মদ জন্য তেমন গুরুত্বপূর্ণ এই বিজা বাদ দিয়ে কবরে জায়গা দেখবেন কি অবস্থা রসুল বলে দিছেন মোমেন যখন যাবে কবরে যারা রসুলকে মোহাব্বত করেছে রসুলকে সম্মান করেছে কেমন সম্মান নিজের ওয়ালের পিতা ওয়ালার সন্তান ওয়ালের মাতা সকল আত্মীয় থেকে কেন নিজের প্রাণ থেকেও রসুরকে বেশি মোহাম্মত ভালোবেসেছে সেই ব্যক্তির বিজা কমপ্লিট এই বিজাটা কবরে যাচাই ইমাইগ্রেশন যে এটা করল না হয়তো আল্লাহর প্রতি আমি ইমান নাই তৌহিদের বিশ্বাসী নয় রসুলের প্রতি সম্মান একটা আহামা ও কানেও শুনবে না চোখ দেখবে না হাদিস গল্প নাই বলে ইয়ে দে মির্জা বাতুন তার হাতের ভিতরে হাতুড়া থাকবে একটা হাতুড়ি লোহা রসুল বলেন লাও আনাজার বাতান যদি একটা বাড়ি হিমালয় পর্বতের উপরে মারে রেজা রেজা হয়ে নিশ্চিন্ন হয়ে যাবে হিমাল পর্বত এমন ধরনের শক্তিশালী এই লোহার হাতড়া দিয়া তাকে এখন কতদিন পর্যন্ত কবরের জগৎ থেকে কবরের জগৎ শেষ হইয়া পরকালে হাসরের মজানে যখন উদ্বে সমর্থ পৃথিবী মানুষ ওই পর্যন্ত তার উপরে আঘাত চলবে আরেক হাজির রসুল বলেন যদি ইমান নিয়ে না আবার পারো আর দিন ইসলাম নিয়ে তুমি কবরে যাইতে না পারো আমল নিয়ে যাইতে না পারো আল্লাহ না করো খাবর অবস্থা সাপ খুঁজবে বিষাক্ত সাপ কবরে শরীফের হাদিসে আসে সাপ ও নিয়েই নেন সত্তরটি বিষাক্ত সাপ হল ইভনে মাজার শরীফের মধ্যে আছে নব্বইটি বলেছেন এক জায়গায় বেইমানির লিডারই করবে লিডার নেতাদের জন্য নব্বইটা সাপ আর যারা নেতাদেরকে অনুকরণ করবে তাদের জন্য সত্তরটা সাপ এরা আসিয়া দর্শক করবে রসুল বলেন তরুতা দেখবে না গাছপালা দেখবে না ফসল দেখবে না কিছুই হবে না বিষয় এগুলা কাজ কাদের জন্য যার কাছে পাসপোর্ট টিকিট আমি পার হইতে পারবো না কারণ আমার রসুল হলো আমার ভিজা পরকালে আরেক জগৎ কবরের জগৎ শেষ হইয়া আমরা একসময় উঠবো আলি বাদ আল মাউ এটা বলে আমার নিমান ঠিক না বিশ্বাস করি আমরা কবর জগতে উঠব আল্লাহ কাছে হাজিরি কথা হবে সেই দিন হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহ বসবেন সেই দিন সমর্থ মানুষের বিচার আচার হবে সেই বিচারের ভিতরে কিন্তু সমর্থ মানুষ হাসরের মাঠে অবস্থা দেখিয়া গণনা করা শুনছেন সেভাত খার হাদিস বোখারি শরীফে চার জায়গার ভিতরে এই হাদিস ইমাম বোখারি সন্তলন করেছেন অনেক বিস্তারিত হাদিস সেখানে বলা হয়েছে সব মানুষ মমেন কাবেন সবাই চাবে বিচার শুরু হোক কারণ এইখানে দাঁড়াইয়া থাকা সম্ভব না এত কঠিন অবস্থা পাগলের মতো আদম নুপারিশ করা হবে না যার কপালে যা আছে তাই হবে এই কথা বলার মতো সাহস আমি আদমের মনে আমি একটা ভুল করেছি তোমরা নোয়ারে যাও নোয়ারুল বলবে আমি একটা ভুল করেছি কেন আমার ছিল না কুসন্তান ছিল কাহের ছিল আল্লাহ আমার বংশীয় সন্তান হইতে পারে কিন্তু আসরে সে কাহের বেইমান তাই তোমার দলের অন্তর্ভুক্ত হইতে পারে না তার জন্য দোয়া করা তোমার নহের জন্য আমি এই গুণটা করছিলাম আমিও পারবো না যাও ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীরা আমি তিনটা কথা বলছিলাম যেটা মিথ্যার মতো আসলে মিথ্যা নয় আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি তো এই কাজ করলে কেন ইমান অটল থাকতো মোর্শেকরা জিজ্ঞাসা করছে আমাদের মূর্তিগুলো বাংছে আমি বলছিলাম বাল ফাল আহ কবির হুক বড় মূর্তি যেটা সেটা বাংছে আসলে ভাঙছে ইব্রাহিম নবী এটা কেন বললাম ডাইরেক্ট নিজে কথা বলতা করে যাই হোক তাই হইতো বিচার তারা করতে। ইমানের পরে দিতাম তা তো বড় নেই আমি এবার বলব ইব্রাহিম পারল না মোসারাই এসেছেন যাও মোসারাই বলবে আমি তো এক থাপ্পাম একক্ষেপ থেকে সে মারা গেছে এটা আমার বড় অপরাধ আমি পারব না ইসারের কাছে যাও ইসার বলবেন হ্যাঁ ঠিক জায়গাতে এসেছ আজকের এই হাসরের কঠিন মাসে বিচার ব্যবস্থা শুরু করার জন্য সুপারিশ করে আসলে আমিও পারব না তবে আমি তোমাকে সঠিক পথ দেখা দেব এই উল্টা পান্ডার কথা বলছিল আল্লাহ জিজ্ঞাসা করে ওই সাহ তোমার উম্মত তোমাকে আল্লাহ কেমন বানাইলে তুমি কি আসলে আল্লাহ আমি কি জবাব দেব পারব না তবে আমি যেটা পারি সত্যিকার অর্থে আসল কাজ যে নবীর দ্বারাই হবে সেই নবীর সন্তান দিতে পারি আজ আসলে আল্লা দাঁড়িয়ে সুপারিশ করার অধিকার কোন আলমের নাই ঈশান নাই মূান নাই ইব্রাহিমের নাই কোন নবীর মোহাম্মদুর রসুল চলে যাবেন নবীর কাছে আল্লাহর নবী বলবেন আমি আজকে এটার অনুমতি প্রাপ্ত আল্লাহর কাছে গিয়ে সিদ্ধা করবেন মানুষ হাসরের ময়দানে এত কঠিন কষ্টের মধ্যে আছে সবাই চায় বিচারের কাজ আরম্ভ হোক এরপরে তা কে জান্নাতি হবে কে জাহান্নামি হবে হোক আপত্তি নেই তবু হাসরের ময়দান থেকে রেহাই পাইতেছে আল্লাহ পাক বলবেন যে নবী আপনার সুপারিশ গ্রহণ করিয়া এই শুরু করলাম বিচারের কাজ আল্লাহর আদালত বলবে কারোর জন্য জন্য জাহার্নাম হবে কারোর জন্য ক্ষণস্থায়ী জাহান্নাম পরে গিয়া জান্নাত এইগুলো আর বলার সময় নাই তাইলে আমার নবীর সুপারিশ ছাড়া আল্লাহ পরকালে বিচারের কাজও আরম্ভ করবে এই নামে বললেন আমার নবীর সুপারিশ ছাড়া কোন মুভমেন্ট জাননা যাইতে পারবে না এটা নবীর অবদান পরকালে নবীর অবদান কবরের জগতে নবীর অবদান তিনি ছাড়া আমরা কবর জগতে এই দুনিয়ার জগতে গুণাবলী যা শিখতেছি ভালো কাজ সব নবীর অবদান আমার মুসলমান নবীর অবদান আমার ইমান নবীর অবদান আমার নামাজ নবীর অবদান আর রোহের জগতে অবদান কি বালা আল্লাহ আপনি আমাদের প্রভু এই উত্তর আমার নবী শিখাই ছিলেন এটা নবীর অবদান আল্লাহ তাই বলেন এত অবদানের লোকটা কিরকম ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন কোরআন সরায়ে আজাব আয়াত নম্বর বারো আল্লাহ বলেন নবী তার পরিচয় কি প্রত্যেক মোমনের জন্য অবদান নাই, সবচেয়ে বেশি অবদান প্রান্ত থেকে বেশি অবদান তোমার সত্যার উপরে তোমার গুণাবলীর উপরে মোহাম্মদ আল্লাহাদ আমাদেরকে সেই নবীর সত্যিকারের মমন হওয়ার আল্লাহ তান আর এই নবীর কে যারা অবমান করতে চাবে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করো এগুলোকে দোয়া করতে পারি না আমরা আল্লাহাদ সকল ভাইদেরকে দেশকে অশান্তির থেকে মুক্ত করে শান্তির পথে পরিচালিত করুক সমস্ত কলমা পর্নেওয়ালা মুসলমানদেরকে সত্যিকারের নবীর আদর্শ গ্রহণ করিয়া নবীর সম্মানের দিকে সম্মান অন্ত্র ঢালিয়া মহাব্বত অন্ত্র ঢালিয়া তার আদর্শকে প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করা আত্মবিদান করুক ওমা আলাই ও আসুনা আলহামদুলিল্লাহ সবাই